এখন তারা ভালোবাসার ভোলাবে ভালোবাসা কি খারাপ কাজ ভালোবাসা আমাকে শিখাবে তারা ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে যেন অস্ত্র বর্ম অসজ্জিত হয়ে নত যেন কম্পমান শত্রুকে আমরা কখনো বলিনি তোমাদের প্রতি আজ আমার কোন বিদ্বেষে তোমরা মুক্ত ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে যেন শত মাইল দূর থেকে হৃদরত করে আসা ভাইদের আমরা কখনো বলিনি আমার জায়গা জমির অর্ধেক ভালবাসা আমার তাদের কাছ থেকে শেখানো লাগবে। যেন স্ত্রীর সাথে আমরা কখনো বলিনি এটা আগের বারের হারের বলবা ভালোবাসা শেখাতে এসেছ এসো তোমাকে আমি ঘৃণা শেখা কুরাইস মূর্তিবাজ করত্র ব্যবসায়ী করত্র মদিনার পাশে দিয়ে সুসজ্জিত কাপিলাগুলো নিয়ে যেত আমাদের বাহিনীর ধাওয়া পাল্টা খেয়ে পাগলের মতো ছুটি বেরিয়েছে তাড়িয়ে দিয়েছি সত্তরটাকে মেঁধেছিস রায় দিয়েছিলাম প্রত্যেককে প্রত্যেকের আত্মীয়ের হাতে কতল করাতে অসহারার পরে ভিন্ন ফয়সা লাভ মুক্তিপণ তারপর এলো আল্লাহর পক্ষ থেকে ধমক একদিন আমাদের এক বোন কে করলো, করল আমাদের এক ভাই সেই দুর্বৃত্তকে স্পট করে দেন তারপর তারা আমাদের ভাইকেও হত্যা করে এমন অবরোধ পুষিয়েছিলাম তাদের উপর শেষে মদিনা ছেড়ে তারা নির্বাসনে গেছে করেছিল আমাদের ক্ষতি করবেন তাদের খন্দকের ঠিক এসে পিঠে ছুড়ি বসানি যুদ্ধ শেষ করেই ছুটে গিয়েছি তাদের বিহিত করতে তারপর তাদের সব কটা পুরুষকে ধরে এনে প্রকাশ্যে চিরচ্ছেদ করেছে। কাববিন আশরাফের ব্লগ ছিল না कलमल तार मुजाहिदे ओसी छड़िए गेब रोम शाम परस हिंदू जुड़े কখনো মেরেছ কখনো মানুনি কিন্তু যখন সীমা লঙ্ঘন করেছ তখন ছাড়িনি কালীর কালো আর লালে দিয়েছি। সীমানা। মানচিত্র কখনো বেড়েছে কখনো কমেছে কিন্তু গাছ পাথর মূর্তি প্রতিমা মানব দানবের উপাসনা ছেড়ে একবার উঁচু হয়েছিল যে মাথা তা আর ঝোঁকেনি ভালোবাসা কি আর ঘৃণা কি তা আমরা কখনো তোমাদের থেকে শিখিনি আমাদের কাপড় ছিনিয়ে নাওনি ভালোবাসা আমাদের তোমাদের কাছ থেকে শেখাল ভালোবাসা আমরা দেব ঠিক নবীকে আমাদের রহমাতুল্লিল আল করে পাঠান হয়েছে ভালোবাসা ছড়াই দেওয়ার জন্যই কিন্তু সেই ভালোবাসার ড্রণে চেপে আসে না অবাধ জনস্বাধীনতার দাবিতে স্লোগান হয়ে আসে না কিন্তু আমাদের ভালোবাসার ভাষা তোমরা না বুঝো পরে যে আঘাত আসবে তা তোমাদের সহ্য করে না